অস্ত্র হাতে পাড়াও কান্না এসে খিলফা জগে খিলফা জেগে উঠো মুজাহিদ শাহদার পথে সামনে পাড় শাহদার পথে সামনে পাড়াও বিসমিল্লাহ রহমান রহিম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 আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল মুসলিম জাতির জন্য খলিফা নিযুক্ত করার ব্যাপারে কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং আল্লা সুহান এই বিষয়টা নিয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন যত বেশি গুরুত্ব দিয়েছেন ইসলামের অন্যান্য বিষয়গুলো যেমন সেই বিষয়গুলোর মতোই এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এই আলোচনা নেই বিধায় আমরা এই বিষয়টাকে অনেক বেশি হালকা মনে করেছি এবং অনেক বেশি আমরা হীন করে ফেলেছি তো আমরা যদি এই বিষয়টা আলোচনা করি তাহলে কত গুন ছিলাম যখন থেকে আমাদের মধ্যে একজন খলিফা নিযুক্ত হয়েছেন তখন থেকে আমরা সেই গুন থেকে উদ্ধার পেয়েছি এবং আমাদের হয়ে আহলুল হেলিওয়াল আক্ত যারা আমাদের এই খলিফা নিযুক্তর কাজটি করেছেন তারা আমাদেরকে কত বিরাট একটি গুনা থেকে মুক্ত করেছেন আল্লাহর সাহায্যে সে বিষয়টি আর স্মরণ করো যখন তোমাদের রব ফের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে চাই এই আয় বোঝা গেল কোনো অবকাশ নেই যে প্রত্যেক ব্যক্তি খলিফা দাবি করবে কেননা প্রতিটি মানুষই যদি খলিফা হয় তাহলে আলাদাভাবে কাউকে খলিফা বানানোর কোনো প্রয়োজন হতো না অথচ কোন খলিফা খেফা কথা ঘোষণা করেছেন এই প্রসঙ্গে দ্বিতীয় আয় করুন অর্থ হে দাউদ আমি তোমাকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এ কারণে যে তারা হিসাব দিবস ভুলে যায় এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারব আল্লাহ সব তালা এই আয়াতের মাধ্যমে দাউদ কে বলছেন যে হে দাউদ আমি তোমাকে দুই প্রতিটি বনি আদমই খলিফা নয় যদি প্রতিটি বনি আদম তথা মানুষ খলিফা হতো তাহলে দাউদ আলহালামকে স্বতন্ত্র স্বতন্ত্রভাবে খলিফা বানানোর কোন প্রয়োজন ছিল না না। অথচ আল্লাহ সব তালা এই পৃথিবীর খেলাফাহ প্রাপ্তির জন্য এই পৃথিবীর খেলাফাহ প্রাপ্তির জন্য কিছু শর্ত দিয়েছেন কিছু শর্তারোপ করেছেন যা তৃতীয় আরেকটি আয় থেকে মন হয় যেমন তোমাদের মধ্যে যারা ইমান আনে উনি এক কাজ করে ওয়াদা দিয়েছেন যে অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে খেলাফ দান করবেন যেমন তিনি দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই করবেন তাদের জন্য এবং তাদের তাদের দিনকে যা তিনি জন্য পছন্দ করেছেন এবং অবশ্যই তিনি তাদের ভয় পরে তা নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কোন কাউকে শরিক করবে না আর যারা এর পরও অকৃতজ্ঞ হবে খেলাফা দান করার ওয়াদা করেছিলেন এ থেকে বোঝা যায় খেলাফা প্রতিষ্ঠা করা মুমিনদের জন্য কত গুরুত্বপূর্ণ আর ওই মুমিন রাই শুধুমাত্র খেলাফা প্রতিষ্ঠা করতে পারবে যারা এই আয়াতের শর্তগুলো মানতে পারবে আল্লাহর সাহায্য নিয়ে সেখানেই তারা আল্লাহ সুবাহর এই আয়াতের প্রতিটি শর্ত বাস্তবায়ন করেছেন এবং করছেন ভবিষ্যত করবেন ইনশা এই আয়াতের তার স্থির প্রসঙ্গে امام قرطبی رحمه الله বলেন هذه الايه اصل في نسب إمام وخلیفہ يسمع له ويطاع ليجتمع به الكلمه وتنفذ به احکام الخليفة ولا خلاف في وجوب ذلك بين الأمة ولا بين الأئمة امام قرطبی رحمه الله এর কথার অর্থ মুসলিমদের জন্য একজন ইমাম বা খলিফা নিযুক্ত করার ব্যাপারে মূল ভিত্তি খলিফার কথা শুনতে হবে এবং তার নির্দেশ মানতে হবে তার নেতৃত্বে মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর করবেন এজন্যই মুসলিম জাতির জন্য একজন খলিফা নিযুক্ত করার সর্বসম্মতিক্রমে ওয়াজীব অর্থাৎ ফরজ এই ব্যাপারে কোন সাহাবাহ এবং সালাফগণের মধ্যে কোন দিমত নেই هاي آيات رببارة امام شنقیط رحمه الله تار پروشد تفسیر رون تو اضواه البیان في اضاح القرآن بالقرآن اي كتابتین بولین من الاضاح المعلوم من ضرور الدین ان المسلمين يجب عليهم نصب امام تجتمع به الكلمة وتنفذ به احكام الله في ارضه স্পষ্ট যে আবশ্যকীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো মুসলিমদের জন্য একজন ইমাম তথা খলিফা নিযুক্ত করা ফরজ যার নেতৃত্বে মুসলিমগণ ঐক্যবদ্ধ থাকবেন এবং তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কে করবেন ইমাম শঙ্কিত রো বলেন ভিত্তিতেই ওয়াজি যা পূর্বে উল্লিখিত আয়াতসমূহ এবং সাহাবাদের ইজমা দ্বারা প্রমাণিত হয় কেননা ইমামের নেতৃত্বে এমন কিছু কাজ করা সম্ভব যা কোরআন দ্বারা সম্ভব হয় না উনি এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন উনি বলেছেন ইমামের নেতৃত্বে এমন কিছু কাজ করা সম্ভব যা কোরআন দ্বারা সম্ভব হয় না এই কথার দলিল হল আল্লাহ সুবাহ বলছেন লোহা আল্লাহ বলছেন হাদিদ আমি নাজিল করেছি লোহা যাতে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার তাহলে ইমাম শানকেইদ রহমাউলার এই কথাটা যে प्रत्येक आदल कुरे पुरान रही है कुरान साथरबाड़ी नहीं সেখানে প্রচন্ড রণশক্তি যেখানে এই লোহা রয়েছে সেখানে কোরআনের সাথে সাথে লোহা থাকার কারণেও শরীয় প্রতিষ্ঠিত রয়েছে যদি প্রতিষ্ঠিত নাও হয় প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা তথা ঝাঁক চালু রয়েছে তার মানে হচ্ছে মুসলিমদের পথ প্রদর্শনকারী হলো কোরআন আর এই পথ প্রদর্শনকারী কোরআনকে বাস্তবায়ন করার জন্য যে সাহায্য প্রয়োজন তা হচ্ছে লোহা তথা হাদিদ এই হাদিদ আল্লাহ সুবাহ করেছেন কোরআনের সাথে তা শুধু আমাদের রসুলের জন্য ছিল না তা প্রত্যেক নবীর ছিল প্রত্যেক নবীকে আল্লাহ সুবাহ যেই ওয়াহ করেছিলেন কিতাব দিয়েছিলেন সেই কিতাবের সাথে সাথে লোহা তথা অস্ত্র অবতীর্ণ করেছিলেন যাতে তারা তাদের জামানায় তাদের কিতাবকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমরা বুঝলাম আমাদের এই যুগে আমরা পাইনি ততদিন পর্যন্ত কোরআনের কোন আইন বাস্তবায়িত কোথাও হয়নি তখন কোরআনের সাথে সাথে যখন খলিফা আসলো তখন কোরআনের পাশাপাশি খলিফা থাকার কারণে शुदुम्र कुरिंग कुर आन साथ ही इलामाम के प्रतिष्ठित करा सम्भव नाम मुस्लिमरा जो कुरआन के मानव কোরআনকে হেদায়তকারী পথ প্রদর্শক আর এটাই স্পষ্ট যে তরবারি কাজে লাগাতে হলে অবশ্যই একজন ইমাম তথা একজন খলিফার প্রয়োজন হবে এখন আমরা দেখবো রসুল সাল্লি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে অর্থ হলো ইসলামের অস্তিত্বই হতে পারে না জমা তথা খিলাফা ছাড়া আর জমাআর অস্তিত্ব হতে পারে না নেতৃত্ব ছাড়া আর আসলে এই ব্যাপার অনেক হাদিস রয়েছে আমি আরেকটা হাদিস বলে শেষ করবো ইনশা আল্লাহ আনি হতাম নিশ্চয় ইমাম হলো অর্থাৎ খলিফা হলো ঢাল স্বরূপ তার অধীনে যুদ্ধ পরিচালিত হবে এবং তার মাধ্যমেই মুসলিমদের প্রতিরক্ষা হবে এখানে প্রতিরক্ষার মানে হলো মুসলিমদের ইমান প্রতিরক্ষা অর্থাৎ মুসলিমদের ইমানকে বাঁচাতে হলে थकते मुस्लिम हिजरत हिजरत तार तार को हिजरत कर हिजरत करते हैं समस्त फिर दूरी अर्थात मुस्लिम देर ईमान के बाँचाते खलिफारिकल्प नहीं हादीस তাহলে আমরা কোরআন হারিস থেকে দেখলাম যে মুসলিমদের একজন খলিফা নিয়োগ করা এবং খলিফা থাকা কতটা গুরুত্বপূর্ণ এই কারণেই মৃত্যুর পরে তার লাশ দাফন করার মতো গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে। মতাম রবিউল আলহ আজমাইন একজন খলিফা নিয়োগ করার কাজে ব্যস্ত ছিলেন যার কারণে রসুল সাল্লি সাল্লামের লাশ দাফন করতে প্রায় তিন দিনের মতো বিলম্ব হয় অতপুর যখন আবু বক্কর রবিউল খলিফা নিযুক্ত হলেন খলিফা নিযুক্ত হলে সেই খলিফা এবং খিলাফাকে টিকিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ মুসলিমদের জন্য তা এই সমস্ত হাদিস এবং এই সমস্ত কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যেখানে আমরা দেখলাম রসুল লাশ পর্যন্ত দাফর করা হচ্ছে না একজন গুরুত্বপূর্ণ কাজ করছেন না একজন খলিফা ব্যতিত সেখানে মুসলিমদের সমস্ত সমাজের নিয়ম নীতি বিচার আচার কি করে চলতে পারে একজন খলিফা ছাড়া তা কোশ্চিন সম্ভব নয় তা কোশ্চিন কালো মুসলিমের জন্য জায়জ নয় মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারা স্বভাবের অংশীদার হন